أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقولون مخلفون أيذن فلقوموا إلى ما غنم مالته نتبعكم ল কলম্বো নদালি কুমি বল বুন আলো শিল সুবাহী কৌফিক দান করেছেন এই জন্য রব্বুল আলামিনের সুক্তি আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আমি पंद्रम्बर आया जरा हुदायबिया करी पिछने रे गई त যে যখন তোমরা গণিমতের মাল আহরণ করার জন্য বের হবে তখন যে আমাদেরকে তোমাদের সাথে যেতে দাও তারা আল্লাহর কালামকে পরিবর্তন করতে চায় বলে দিন তোমরা কখনো আমাদের সঙ্গী হবে না ইতিপূর্বে আল্লাহ তোমাদের ব্যাপারে এমনই বিধান দিয়েছেন तक तुम हिंसा करा खूब कम ज्ञान राबह जे कथा पेश करा रसुल्लामिया करीबार কুমরা পালনের উদ্দেশ্যে যখন তাদেরকে ডাকছিলেন সেই ডাকে তারা সারা দেয়নি না দিয়ে তারা ভয়ে হয়ে তাদের বসেছিল। তারা ভয় পেয়েছিল যে শত্রুর এলাকায় যেতে তাদের ধারণা ছিল অভিযানে গেলে পরে কেউ আর ফিরে আসবে না এই ভয়ে তারা যায়নি কিন্তু যখন দেখলো রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম এবং সাহাবাগন তারা নিরাপদে কুশির সাথে মদিনায় ফিরে এসেছেন এটা তাদের কাছে একটা অবাক হওয়ার মতো বিষয় ছিল তারা দেখলো আল্লাহর অনুগ্রহ মুসলমানদের প্রতি এটা প্রকাশ্য একটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ছিল যে মক্কায় গিয়ে সেখানে অবস্থান করা এবং আবদ্ধ হওয়া এটা এই মুনাফিজের জন্য ছিল সম্পূর্ণভাবে তাদের অকল্পনীয় তারা এটা ভাবতেই পারেনি আসলে বাস্তব অবস্থাটা তো এমনই ছিল যে মুসলমান গণ তাদের নিজেদের বাড়ি করেছে তারা বিরুদ্ধে বরং সেখানে এমন একটা শান্তি চুক্তি হলো যে চুক্তির বলে মুসলমানরা সব জায়গায় তারা নিরাপদ এখন ঘুরতে পারবেন এটা আল্লাহ একটা অনুগ্রহ ছাড়া যে কিছু নয় এরা মদিনার ग्रामाफेटा जरा पीछे अनुग्रह सुबाह हुदायबिया ग्रहणकारीद सुबह एक विजय विपुल गणिमत সেই বিজয় এবং গণিমতের একটা সুসংবাদ দিয়েছিলেন এবং এই তাদের বিজয় হবে এবং গণিমতো আসবে এই জন্য তারা ওই অভিযানে অংশ নেওয়ার জন্য মুসলমানদের সাথে তারা খুব আগ্রহ পোষণ করতে থাকলো সেই অভিযানটা কি ছিল সেটা হলো खाई जिलकद मे ष हिजरी हुदाई दियाे समय जिल हज मास मासे मदिन বিভিন্ন বর্ণনায় আছে যে এরপর খাইবারের অভিযান কেউ বলেছেন ওইখান থেকে হুদায় দেওয়ার অভিযান থেকে ফিরে আসার দশ দিন পরে কোনো বর্ণনায় আছে বিশ দিন পরেই খাইবার অভিযান হয়েছিল তবে এটা মোহরম মাস নয় সফর মাসে হয়েছিল এটাই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য কথা যে হজ মাসে এসেছিলেন ফিরে আর সফর মাসে খাইবার অভিযান হয়েছিল মাঝখানে মোহরম একটা মাস গত হয়েছিল অর্থাৎ খুব বেশি সময় বিলম্ব হয়নি প্রস্তুতি আমরা আগে না গেলেও এবার আপনাদের সঙ্গী হব দুইটা অভিযানের মধ্যে প্রফাত আছে প্রচুর আগের অভিযানটা ছিল হুদাই অভিযানটা ছিল মদিনা থেকে মক্কায় মক্কাবাসী ছিল ইসলামের দুশো আর নিশ্চিত একটা বিজয়ের সুসংবাদ পূর্বে দেওয়া হয়েছিল এবং প্রচুর গণিমতের সুসংবাদ দেওয়া হয়েছিল পরবর্তী আয়াত গুলোতেও এ ব্যাপারে কিছু কথা আসবে তো এখানে প্রশ্ন যেটা থেকে যায় সেটা হলো কোরআন মজিদে সরাসরি সুস্পষ্টভাবে এই কথাটি বলা হয়নি যে খাইবারে শুধুমাত্র হুদাই দিয়ায় যারা বায়া কেড়ে অংশ নিয়েছিলেন তারাই অভিযানে অংশ নিবেন আর কেউ নিবে না এই কথাটি কোরআন মজিদে কোথাও বলা নেই কিন্তু রাসুল উল্লাহ সাল্লু আল্লু বলেছেন রাসুল্লাহ সাল্লু আলিহাস্লাম যা কিছু বলেন সেটাও অফিক যারা অংশ নিবে তারা হলো ওই বাইয়াতে রেদানে যারা অংশ নিয়েছিল কেউ এই অভিযানে অংশ নেবে না কারণ যারা বাইয়াতের রেদওয়ানে অংশ নিয়েছেন তাদের জন্য আল্লাহ আদা করেছেন নিকটত বর্তী তাদের একটা বিজয় আর প্রচুর পরিমানে গণিমত এই ওয়াদাটা আল্লাহ তাদের জন্য করেছেন এই জন্য বায়াতের যারা অংশ নিয়েছেন তাদের জন্য এটা খাস এই অভিযানে তারাই অংশ নেবে আর এখানের গণিমচের মাল তারাই পাবে আর কেউ এখানে অংশ নিবে না তা আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলহিমকে জানিয়ে দিয়েছেন একথাটাই এই পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন সয়াকুল উল মুখাল্লা যারা পিছনে রয়ে গেছে এসে মাল আহরণ করতে যাবে তারা কি বলবে যে আমাদেরকে তোমাদের সঙ্গে যেতে দাও না আমরাও তোমাদের সাথে যেতে চাই আমাদেরকে তোমাদের সাথে নাও না তারা আল্লাহর কালামকে পরিবর্তন করতে চায় এই যারা প্রথম সাধারণ হয়েছিল সেখানে তার তারা অংশগ্রহণ করে নাই এই সকল লোকেরা তারা আল্লাহর কালামকে পরিবর্তন করতে চায় আল্লাহর কালাম কি আল্লাহর কালাম তো এখন যে আমি কথাটা বললাম কালাম বলেছেন যে রাসুল্লাহ আল্লাহর কালাম যা বলছেন সেটা আল্লাহরই কালাম উভয়টাই কুরআ আল্লাহর কালাম হাদিস ও আল্লাহর কালাম তবে তফাতটা এতটুকু এটা পঠিত আর ওটা অপঠিত একটা মাতলুক একটা রাইর মাতলুক উভয়টাই তারা আল্লাহর কালামকে পরিবর্তন করতে চায় অর্থাৎ আল্লাহ এই খায়বারের অভিযানে অংশ নেওয়া মালের ভাগ পাওয়া এটা সম্পূর্ণ খাত ওই সকল লোকদের জন্য যারা হুদাই বিয় অংশ নিয়েছিলেন এবং গাছ তোলায় বায়া কেড়ে তারা অংশ নিয়েছিলেন সেখানে বায়াতে তারা ফরিদ ছিলেন এটা তাদের জন্য খাত আর এই লোকেরা তারা নিজেরাও যে অভিযানে গ্রহণ করে গনিমতের মালের অংশ পেতে চায় এটা মূলত তারা আল্লাহ কালামকে পরিবর্তন করতে চায় বলে দিন তোমরা আমাদের কখনো সঙ্গী হবে না তোমরা আমাদের সঙ্গী হতে পারবে না এমন কথাই তোমাদের ব্যাপারে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন তোমাদের ব্যাপারে এমন কথা কি কথা তোমরা আমাদের সঙ্গে যেহেতু সেই সময় তোমরা ভয় পেয়ে গেলে অংশ নাওনি নি বাড়িঘরে বসে থাকলে আর এখন গণিমতের মাল পাওয়ার একটা আবাস পাচ্ছ আর সেই গণিমতে মালের আশায় এখন আমাদের সঙ্গী হতে চাও তা হবে না তোমরা কষ্টের সময়ে বিপদের সময় গড়ে বসে থাকবে আর বিজয়ের সময় এসে এখানে ভাগ বসাবে তা হতে পারে না আল্লাহ এই ব্যাপারে নিষেধাজ্ঞা আর দিয়েছেন তোমাদের ব্যাপারে যারা এমনটি করবে তারা এই গ্রহণ করবে না আল্লাহর এই ফায়ে ফালা দেখেন বাস্তবের কত সুন্দর ফায় ফালা এমন যুক্তি সঙ্গত ভাবে তাদেরকে জানিয়ে দিচ্ছে না যে যাওয়ার এবং সেখানে গনিমতের মাল পাবার আশা ছিল না এমন অভিযান ছিল না এটা ছিল শুধুমাত্র কুমড়া পালনের জন্য যাওয়া সেই সময় তোমরা সেখানে অংশগ্রহণ করলে না দাবাত দেওয়া হলো তোমাদেরকে ডাকা হলো তোমাদেরকে সেই সময় লুকিয়ে বসে থাকলে গোরের কে বের হয়ে আসলে আল্লাহ তার রাসুল এবং সাহাবাদেরকে পূর্বে যে সুসংবাদ দিয়েছিলেন সেই সুসংবাদটা তোমরা যখন বাস্তবে প্রতিফলিত হয়েছে দেখতে পেলে তোমাদের আস্থা হয়েছে আর এখন তোমরা গণিমতের মালের আশায় তোমরা বেশ আত্মাবাজন হয়ে বিশ্বাসী হয়ে এখন এখন তোমরা এখানে তাদের সাথে হতে চাও। কিন্তু যেহেতু সুদিনে দুর্দিনে পিছনে বসেছিলে সেহেতু তোমাদের ওই দুর্দিনের অবস্থার মধ্যে এখনো তাকে সুদিনেও সুদিনে এসে আবার এখানে ভাগ বসাবে এই সুযোগ তোমাদের নাই আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন তখন তারা বলবে তোমরা তো আমাদের সাথে তুমি আসলে আমাদের সাথে হিংসা করছ কারা বলবে ওই মুফাল্লাফুল আগে যারা গড়ে বসে রয়েছিল দেখলো যখন মুসলমানরা তাদেরকে আর সঙ্গী করে না মুসলমানদের সাথে আর যেতে পারছে না আন্না না গেলে তো গণিমতের মালও পাবে না আর মালের প্রতিবো তাদের আছে এখন শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে হিংসা করতেছ আমাদের প্রতি তোমাদের বিদ্বেষ বা এটা তারা আরো বুঝাতে চায় তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধনে কে অন্য যেইভাবে জড়িয়ে রেখেছ যেই কারণে সকল অভিযানে তোমরা যেতে পারো আমাদেরকে আসলে এইভাবে তোমাদের ভালোবাসার বন্ধনে জড়াও নাই আমাদেরকে আসলে একটু দূরে দূরেই তোমরা রাখছ এই জন্য দুঃষারোপ করে বল তা শুধু না না তোমরা তো আমাদের প্রতিহিংসা করছ বল ই আল্লাহ বলেন যে আসলে এই সকল লোকেরা সামান্যই বুঝতে পারে এদের জ্ঞান নাই ব্যক্ততা কোথায় এটা তারা জানে না এই জ্ঞানটুকু তাদের নাই আর প্রকৃত ইমানদার তারা জ্ঞানী, তারা সকল অভিযানের সামনের কাকারে থাকে এই তারা এখানে সফলতা জানে এই জ্ঞানটুকু তাদের আছে সফলতা ব্যর্থতার মাপকাঠি তাদের কাছে জানা আছে সেই জ্ঞান তাদের আছে এই জন্য তারা সকলের সামনে থাকে আর এরা সুযোগের সন্ধানে থাকে বিপদ সংকুল অভিযানে তারা অংশগ্রহণ করে না সহজ অভিযান যদি হয় আর গণিমতের মাল পাওয়া যায় এই রূপের বশবর্তী হয়ে তারা তখন তোমাদের বাহিনীর অন্তর্ভুক্ত হতে চায় তোকে এদের কোন জ্ঞানই নাই বাস্তবে দেখবেন এই অবস্থাগুলো গুলো সব সময়ে যতদিন জিহাদ অব্যাহত থাকবে ততদিন এই প্রকৃতির লোক পাওয়া যাবে রাসুল আপনি আরবের এই মরুবাসী পিছনে পরে পাচা লোকদেরকে বলুন ও চিরি তোমরা এমন শক্তিধর এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করার হবে। এই পিছনে পড়ে থাকা লোক যারা মরুবাসীদের মধ্যে গ্রাম্য লোকদের মধ্যে তাদেরকে বলে দিন তা তুই দাও না তোমাদেরকে ডাকা হবে ইলা কৌমিনে বের হওয়ার জন্য তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে যদি তোমরা ওই ডাকে সাড়া দিয়ে তোমরা আনুগত্য করো যুদ্ধ অভিযানে বের হও ওই ডাকার পরও যদি আবার তোমরা পিঠ দেখাও ইউকান তোমাদেরকে কঠোর পীড়াদায়ক শক্তি দেওয়া হবে এই সকল পিছনে পড়ে থাকা লুক অর্থাৎ সেই মুনাফিকদেরকে বলা হচ্ছে তোমরা এখন যে আগ্রহ নিয়ে আমাদের কাছে এসেছ খায়বার অভিযানে অংশ নেবার জন্য আল্লাহ যেহেতু সিদ্ধান্ত এটা জানিয়ে দিয়েছেন আল্লাহর কালাম পরিবর্তন তোমরা করতে পারবে না এটা আল্লাহর পায়ফলা এই অভিযানে তোমাদেরকে নেওয়া হবে না তোমাদের সেই আগ্রহ যদি সত্যি হয় সত্যি যদি তোমরা আল্লাহ দিনের জন্য তোমরা জিহাদ করতে চাও এটা যদি তোমাদের মনের কথা হয় অপেক্ষা দিন বাকি নাই তোমাদেরকে ডাকা হবে। এমন শক্তিশালী এক বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য সেই যুদ্ধে গিয়ে তোমরা যুদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা আত্মসমর্পণ না করে তারা হয় তারা মুসলমান হবে নতুবা যুদ্ধের মাধ্যমে নিহত হবে এটা আও শব্দের অর্থ যদি আও যদি এ পর্যন্তই রাখা হয় কিন্তু ইমাম কুস্তুবী আওকে বলে অর্থ করেছেন ইমাম কুটুবি আও অত করেছেন হাতা ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইউসলিমুন না তারা পূর্ণ আত্মসমর্পণ করে মুসলমান না হয় ইউসলিমুন মুসলমান না হয় মুসলমান হওয়া কি আত্মসমর্পণ করা যতক্ষণ না তারা আত্মসমর্পণ করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে তার বিরুদ্ধে ইলা শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে যারা অত্যধিক শক্তিশালী প্রচন্ড শক্তির অধিকারী এরা কারা এর ব্যাপারে অনেক মতভেদ আছে যে আল্লা তে বলে দিয়েছেন আপনি বলে দিন কুল। আর এই কোন যে অভিযান পরিচালিত হবে যেহেতু আল্লাহ পূর্বেই এই ফায়সলা করে দিয়েছেন এই অভিযানে শুধুমাত্র বাইরে টেরে যারা অংশ নিয়েছিল তারাই বের হবে আর কেউ হবে না সেহেতু এখানে তারা তো বের হতে পারছে না তাদেরকে বলে দিন যে তোমরা যেহেতু যুদ্ধ করার আগ্রহ দেখাচ্ছ তাহলে তোমাদের সুযোগ আসতেছে সামনে এবার নয় কিন্তু সামনে তোমাদের সুযোগ আসতেছে যুদ্ধ করার সেই যুদ্ধটা হবে এক প্রচন্ড শক্তিশালী গুচ্ছের সাথে প্রচন্ড শক্তিশালী এক জাতির বিরুদ্ধে তোমাদের এই যুদ্ধ হবে সেই যুদ্ধ এমন সেখান থেকে পালাতে পারবে না তারা আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের যুদ্ধ করতেই হবে। এখন এই উলি সাদিদ কারা আল্লাহ যেহেতু বলেছেন এমন একটা শক্তিশালী জাতির বিরুদ্ধে তোমাদের যুদ্ধ হবে সেই জাতিটা কারা এখানে কেউ বলেছেন তবুকের যে অভিযান হয়েছিল রোম সম্রাটের বিরুদ্ধে রোম বাহিনীর সেই বলেছেন বলেছেন কেউ অভিযান। আবার ওই মক্কা বিজয়ের যে অভিযান কেউ বলেছেন মক্কা বিজয়ের পরপরই হাওয়াদিন গুস্তের সাথে যুদ্ধ হয়েছিল যে হুনাইনের ময়দানে সে হাওয়াদিনদের কথা কেউ বলেছেন বনি সাকিব হাওয়া দিনের পরপরই সাইফের সে বনী সাকিব গুপ্তের কথা আবার কারো কারো অভিমত হল যে সেটা রাসুল সাল আলহাসালামের জীবন দশায় ঘটে নাই কেউ বলেছেন পরবর্তী সময়ে আবু বকর রাজিয়াল মুসাইল বা মুসাইলামা কাজাবের বিরুদ্ধে মিথ্যা নবতের দাবিদার যে অভিযান পরিচালনা হয়েছিল ইয়ামার যুদ্ধ হয়েছিল সেটাকে বলেছেন আর কেউ বলেছেন না উমের সময়ে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে রুম এবং পারস্যের সেই অভিযানের কথা কেউ বলেছেন সে তো এতগুলো মত শাহাবাদের সাহাবাদের মধ্যেই যেহেতু সুনির্দিষ্ট করে ওই জাতিটার কথা বলা হয়নি এই হতে পারে এর সবগুলোই এর মধ্যে সামিল এজন্য জন্য কেউ কেউ বলেছেন যে তাবুকের ব্যাপারে কেউ বলছেন সেখানে তো যুদ্ধই হয়নি সেই রুমক বাহিনী মুসলমানদের প্রস্তুতি দেখি তারা পালিয়ে গিয়েছিল বিনা যুদ্ধে সেটা বিজয় এসেছিল সেহেতু এটা হতে পারে না আর কেউ বলেছেন যে শক্তিশালী জাতি বলতে এ হাওয়িন বা থাকে তারা নয় কিন্তু আসলে আমরা যে যে যুদ্ধ হয়েছিল হাওয়া ছিল। এবং তারা রাসেল সাল্লু আলাইসাল্লাম যে বারো হাজার বাহিনী নিয়ে হুনাইনের ময়দানে গিয়েছিলেন দশ হাজার নিয়ে মক্কায় গিয়েছিলেন আর ওইখান থেকে নতুন ইস্তাম গ্রহণ করেছিল আরো দুই হাজার শরিক হয়ে বারো হয়েছিল সেই অভিযানের সময় দেখা যায় মালিক ছিল হাওয়াদিনের সর্দার হুনাইনের ময়দানে শত্রু বাহিনীর যুদ্ধের ময়দানে সেনাপতি সে যেই কথা বলেছিলাম সাল্লু এত দিন অদক্ষ কুরাইফির বিরুদ্ধে যুদ্ধ করেছেন মদিনার আশেপাশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যারা যুদ্ধ জানে নাও আসলে যুদ্ধের কৌশলটা পার ছিল এমনই যে কারণে অতর্কিতে মুসলমানদের এই বিপুল বাহিনীকে সে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পেরেছিল আল্লাহর ইচ্ছায় রাসুল্লাহ সাল্লাস দৃঢ়তায় সেখানে বিজয় এসেছিল এতে বোঝা যায় তারা খুবই দক্ষ একটা জাতি ছিল এরপর যে তায়েফ অবরোধ করা হল হুনাইনের যুদ্ধের পর তায়েফে যারা আশ্রয় সেখানে অবরোধ করা হল দীর্ঘ এক মাস অবরোধ রাখা হলো এরপর তায়েফকে জয় করা গেল না সেখানে খুব শক্তিশালী দুর্গ ছিল সেখানে সেহেতু এই অবস্থাগুলো হতে পারে আবার এই সবগুলো এর মধ্যে সামিল থাকতে পারে এবং রুমান্ডাও এর অন্তর্ভুক্ত হতে পারে মধ্যে সেহেতু সাহাবারা বিভিন্ন গুত্রের কথা বলেছেন এই সবগুলো গুত্র এর মধ্যে সামিল থাকতে পারে এমনই শক্তিশালী যে সকল জাতির বিরুদ্ধে পরে যুদ্ধ হয়েছে সকলই কিন্তু পরাজিত হয়েছে जत गु जरुदे सक मुसलमान अब्हत विजय अभिजान दुनिया सकल समर विद्रोह से मक्का मदीना महजिदे কেমন দৃঢ়তা ছিল কেমন সাহস কিমত ছিল তাদের কেমন রণকৌশল ছিল নিপুণতা ছিল যুদ্ধের ময়দানে তারা এক এর পর এক অভিযানগুলো পরিচালনা করছেন যে তাদের ক্রমান্বয়ে শুধুমাত্র তাদের আদর্শের বিস্তৃতি ঘটছে রাজনৈতিক শক্তি বৃদ্ধি হয়েছে অর্থনৈতিক সমৃদ্ধ এসেছে তাদের মধ্যে সামাজিক সুসংহতি এসেছে এটা দুনিয়ার ইতিহাসে একেবারে বিরল আর দুনিয়ার কখনো এমন টিগেনি এখনো না সকল ঐতিহাসিক ইমানই বল ইমানের তাদের মজবুতি আর ময়দানে দৃঢ়তা এই বিজয়টা এনে দিয়েছিল তাদের পারস্পরিক ঐক্য রুহামান এর মধ্যে শক্তি मरुबास करोड़ तुम्हारे डाका शक्तिशाली जरुदे जर बिुदे तुम्हारा बड़ हो जुद्ध कर जीवन पन लड़ाई करते शत्रु बाहन आत्मसमर्पण नाती যদি ওই সময় যখন তোমাদেরকে ডাকা হবে সেই ডাকে সারা দিয়ে যদি তাহলে ওই মুখাল্লাফিন এদেরকে স্থায়ী ভাবে করে দেওয়া হয়নি যদি তারা এখানে অংশ নেয় তাহলে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেবেন এর অর্থ কি এই মুনাফেকরা এই মুনাফেকরা যদি তারা প্রকৃতপক্ষে মুনাফিকটা ছেড়ে দেয় এবং প্রকৃত ইমানের পথে চলে আসে তাহলে তার ইমানের পরীক্ষা তাকে দিতে হবে আর সেই পরীক্ষাটা হবে কঠিন পরীক্ষা সাধারণ পরীক্ষা নয় কালাম কুমার এটা শক্তিশালী একটা কঠিন পরীক্ষা নেফাক আছে এরপরে যদি মুসলমানদের সাথে থাকতে চায় তাহলে তাকে এমন কঠিন একটা অভিযানে দিতে হবে যেখানে তার ইমান এবং নেফা কের পরীক্ষাটা হবে আসলে সে ইমানেছে কিনা না নেফাকে তার মধ্যে রয়ে গেছে से कठिन एक परीक्षा दी जदि से उत्तीर्ण अंश ग्रहण कर जाल माल दिए जीवन पण लड़ाई आल्लाराश कर देंगे क्योंकि नेता के ऊपर आल्ला स्थायी भाई रेखे देवें एक कथा नहीं ताकत संशोधन सूझ दिए जो कठिन अभिजान अंश ने अंश ग्रहण करो मुजाहिद बाहन अंतर्भुक्त हुए तरफ नेतृत्व हम पूर्ण भाव आनगत्य कर जे भावने तुम्हारे नियोजित करुद करो से मतभेद ना करो पीछने सर ना जाओ मल्ला तुम उत्तम प्रतिदान देवेंद আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান অর্থাৎ তাদের অপরাধ অতীতের সব আল্লাহ করে দিবেন। এবং তাদেরকে এই অভিযানে অংশ নিয়ে লড়াই করে যখন তাদের কঠিনের পরীক্ষায় উত্তীর্ণ আর সেই বিনিময়টা উত্তম দেবেন এদেরকেও নিরাশ করে দেওয়া হয়নি এমন প্রকৃতির লোক যদি হয় থাকে শুনে একবার পালিয়েছিল আবার এসে যদি অংশ গ্রহণ করতে চায় তাহলে তাকে প্রথম এই কঠিন এক অভিযানে দিতে হবে সবচেয়ে কঠিন হবে তার পরীক্ষা করার জন্য যদি অনীহা প্রকাশ করে লোকদের অন্তর্ভুক্ত সে তাকে আর এই বাহিনীভুক্ত রাখা যাবে না এই পরীক্ষা সে ব্যর্থ হয়ে গেলে তাকে আর আর কখনো তার আবেদন নিবেদন শোনা যাবে না তার পিছনে পেলেই দিতে হবে আর যদি এখানে সে जीवनपण लड़ाई अनुगत्य पा विजयी हम से, से, से गणिमत माल पा मर्यादा पा मुसलमान अंतर्भुक्त हो मुसलमान से आलदा थे शहीद हो আল্লাহ তাকে জান্নাত দেবেন এই পরীক্ষায় যদি কোনটা হুনাইন ওই হুনাইনে যাওয়ার জন্য তোমাদেরকে ডাকা হয়েছিল তোমরা সেই মদিনা থেকে মক্কায় কুমড়ার জন্য তোমাদেরকে ডাকা হয়েছিল সেখানে তোমরা যেইভাবে পিঠ ফিরে নিয়েছিলে তোমরা নিজেদেরকে বিরত রেখেছিলে গড়ে বসে রয়েছিলে যদি ওই অভিযানের জন্য ঢাকা হলে পরে আবারও তোমরা এইভাবে গড়ে বসে থাকো আগে যেইভাবে গড়ে বসেছিলে এবারও যদি এই দাঁত দেওয়ার পর গড়ে বসে থাকো তাহলে ইউ আরান আল্লাহ তোমাদেরকে কঠোর পীড়াদায়ক সাক্ষী দেবেন। ইউহকুম আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন আগাবান সেই পরীক্ষাটা কি যুদ্ধে অংশ নেওয়া আবার সাধারণ যুদ্ধ নয় পুলি সাদী কঠিন এক যুদ্ধ শক্তিশালী এক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ আর সেই যুদ্ধটাও এমন সেখান থেকে পালানো যাবে না সেখানে আত্মসমর্পণ করে যদি আত্মসমর্পণ না করে আর যুদ্ধ করতে করতে তোমরা সকলে শেষ হয়ে যাও তথাপিও ময়দান থেকে পালাতে পারবে না ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ কেউ হয় उत्तम प्रतिदान पाँच परीक्षा जी से डाके साड़ा ना देतबा गल गए पलायन करीब आर कमाई और मुसलमान अंतर्भुक्त से মুসলিম বাহিনীর অন্তর্ভুক্ত আর থাকতে পারবে না এরপর যত বাহানাই পেশ করুক কোন বাহানা গ্রহণ করা যাবে না আল্লাহ এমন একটা সুন্দর একটা ব্যবস্থা দিয়েছেন এগুলো যদি জানা থাকে আমাদের কত বেশি যে দিক নির্দেশনা গাইডলাইন আমরা পাচ্ছি এই প্রকৃতির রূপ কিন্তু এখনো আছে ওই যে মুখাল্লাফিন সেই মোকাল্লাফিন এখনো আছে সেই ফিন মোকাল্লাফিনের অভাব নাই পাবেন কিন্তু বিপদটা কেটে গেলে দেখবেন তারাই সবচেয়ে বীর বাহাদুর বিপদ কেটে গেলে এখন বাহাদুর করে তারা যখন মুসলমানদের সাথে এসে তাদের অজুহাত পেশ করবে তখন তাদের কি করতে হবে এই কঠিন পরীক্ষায় ফেলতে হবে এই কঠিন পরীক্ষার মাধ্যমে তাকে যাচাই করে নিতে হবে সেখানে তবা করলো আর বিভিন্ন অজুহাত করলো আর মেনে নিলাম এটা হবে না আল্লাহ যে অবস্থা বলেছেন এই পরীক্ষায় মাধ্যমে তাকে যাচাই করতে হবে এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয় সে অন্তর্ভুক্ত আর তাকে সন্দেহ করা যাবে না দূরে ফেলে দেওয়া যাবে না আর যদি পরীক্ষায় ব্যর্থ হয় দাগ শুনে সারানা দেয় অথবা পিছনে পরে থাকে তাহলে আল্লাহ তার কঠিন আজাদের ব্যবস্থা করেছেন এটা দুনিয়া এবং আঁকেরাতে দুনিয়ায় হবে তার লাঞ্ছনায় বংা প্রমাণ দুনিয়ায় আর মর্যাদার আসন পাবে না মুসলিম জামার অন্তর্ভুক্ত হতে পারবে না মুসলমানদের থেকে সে বিচ্ছিন্ন থাকবে দুনিয়ায় কেউ তার কথা শুনবে না তার কথার মূল্য কেউ দিবে না এখানে মর্যাদা পাবে না সে অপমানিত লাঞ্ছিত হয়ে থাকবে আর বিস্তুর পরে তো আল্লাহর পক্ষ থেকে কঠিন আদাদের ব্যবস্থা তার জন্য নির্ধারিত আছে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন ঠিক আল সুবাহা ছিলেন ব্যাপারে যে আল্লাহ এত কঠোর বাণী এখানে পেশ করেছেন এইগুলো এই আয়াত জানার পর সেই অক্ষম সাহাবারা খুব সংখ্যায় পড়ে গিয়েছিলেন যে যুদ্ধে অংশ না নিলে তো আর বাঁচার পথ নাই তাহলে আমরা কিভাবে অংশ নেই তখন তাদের অবকাশ আল্লাহ দিচ্ছেন লাইসা, আলাল আমা, যারা অন্ধ তারা যুদ্ধে অংশগ্রহণ না করলেও কোনো ক্ষতি নাই অন্ধ ব্যক্তি সে যুদ্ধে অংশগ্রহণ না করলেও তার কোনো ক্ষতি নাই গলা আয়লালে হারাজ এবং পঙ্গু ব্যক্তিরও যুদ্ধে অংশগ্রহণ না করলে কোন ক্ষতি নেই গলা আয়লাল মারিয়ে উবে হারজ এবং রোগাক্রান্ত ব্যক্তিরও যুদ্ধে অংশগ্রহণ না করলে ক্ষতি নেই এখানে তিন প্রকারের অক্ষম ব্যক্তির কথা বলা হয়েছে আর প্রকার মাত্র দুই বাগে বিভক্ত আবার একটা হলো স্থায়ী আর একটা অস্থায়ী অন্দ এবং পঙ্গু এরা স্থায়ী রোগাক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার পর আর অব্যাহতি নাই কিন্তু অন্ধ এবং পঙ্গু এই দুই ধরনের অক্ষম ব্যক্তি তারা যদি যুদ্ধে অংশগ্রহণ না করে তোর জন্য তারা অভিযুক্ত হবে না তাকে বলা যাবে না তারা পিছনে মুখাল্লাপিনে রয়েছে এটা বলা যাবে না তাদেরকে কোন দূষারূপ করা যাবে না এবং তারা আল্লাহর আগাবে পতিত হবে না তারা আল্লাহ তাদেরকে অক্ষম করে রেখেছেন এবং আল্লাহ তাদেরকে অব্যাহতি দিয়েছেন আল্লাহ তাদেরকেই অব্যাহতি দিয়েছেন যুদ্ধ অভিযান থেকে এরা স্থায়ীভাবে অন্ধ এবং পঙ্গু रोगक्रांत व्यक्ति रोग का सामान्य सर्दी काशी एम रोग जे रोग सहकारे जुद्ध अभिजान जावा पक्ष सम्भव नोर शाशी हो रोगे से अभिजान अंश ना असम्भव विपज्जनक एम कठिन रूप সেই শুধুমাত্র অব্যাহতি পাবে এবং তত সময়ের জন্য যত সময় তার রোগ আছে সে রোগ থেকে সুস্থ হয়ে গেলে আর অব্যাহতি নাই তাকে যুদ্ধ অভিযানে অংশ নিতে হবে এখানে একটা করতে দেখেন যে আল্লাহ দিনের জন্য যুদ্ধ করা এটা ইমানের অপরিহার্য দাবি যুদ্ধ না করা পর্যন্ত সেই মমিন এটা দাবি করতে পারবে না এই কারণে আল্লাহ এখানে সুযোগ দিয়েছেন শুধুমাত্র এই যে তিন প্রকারের লোক এবং তারা উল্লেখ মানে আলি সাল্লাম বলেছেন मुसलिम दाबी विशेषकर इलामाम के परिचिति दे मानुषर का ইসলামের পরিচিতি তুলে ধরে ইসলামের জ্ঞান তাদের আছে আলি মুলামা অনেক উপাধি যাদের আছে এই সকল হুজুরা কে হুজের পরে হুজুদের নামের সাথে কত অনেক কিছু লাগানো আছে এরা সকলে তাদের অবস্থাটা কি কোনদিনকে এরা যুদ্ধ করে বা যুদ্ধ করার ইচ্ছা পোষণ করে বরং তারা মানুষকে আল্লাহর দিনের পথে যুদ্ধ করা থেকে বিরত রাখে অথচ এরা নিজেদেরকে মুমিন মুসলিম শুধু নয় ইসলামের দ্বারক বাহক বলে থেকে কোনদিন আল্লাহদ্দিনের জন্য যুদ্ধ করেনি বলাম ইয়ু যে যুদ্ধ করে না से अंतरे युद्धाओं पोषण करना मारा जाए मुनाफिक बुजतें उपलब्धि करत जो देखें ये आयात गुरेला का रेहाई दिख्ते এবার চাচ্ছে যেতে কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছেন আল্লাহ পক্ষ থেকে নিষেধাজ্ঞাইদের প্রতি এটা কত ভারাত্মক একটা বিষয় যে আল্লাহ সরাসরি তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন तुम प्रथम रातुल जो डाक दिल तक जो तुबी आग्रह पोषण करते मुसलमान देखे दुषारोप करते दे हिंसा करते तो माल तुम एक ही खाई चाओ এর ভাগ আমরা যাতে না পাই এই জন্য তোমরা আমাদের সাথে হিংসা করে আমাদেরকে এই যখন করতে দুটো তখন আল্লাহ তোমরা যদি যুদ্ধ করতেই চাও অভিযানে যেতেই যদি তোমরা আগ্রহ পোষণ করো সত্যি যদি তোমাদের অন্তরের বাসনা সঠিক হয় তাহলে ঠিক আছে একটু অপেক্ষা করো ও তোমাদেরকে ডাকা হবে शक्तिशाली एक अथबा तुम्हारा निश्चिन्ह ना, तुम्रा तुम्रा एक एक ना जाओ आत्मसमर्पण ना करुद कर करते करते आत्मसमर्पण कर सब शेष हो जाए तुम्ह मयदान पालाते তোমরা এই ময়দানে এভাবে দৃঢ় থাকো এই অভিযানে অংশ নেও আর মরণ লড়াই করো তাহলে তোমাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন এখানে আল্লাহ তাদের প্রতি সর্বশেষ দয়া দেখিয়েছেন উত্তম প্রতিদান দেবেন আর যদি সেই ডাকে না দেও আগের মতোই হুনাইনের ডাকে মতোই যদি অবস্থা তোমাদের হয় গড়ে বসে থাকো তাহলে আল্লাহ তোমাদেরকে কটুর পীড়াদায়ক শাক্ষি দেবেন তাহলে দেখা গেল যে তার ইমাম প্রকাশ করার উপায় হল যুদ্ধ অংশগ্রহণ প্রথম অভিযানটা হয়তো সহজ হতে পারে সহজ অভিযানে অংশ নিল না এর বদলা স্বরূপ এর পরিণতিটা হল এর চেয়ে কঠিন অভিযান প্রথম সহজ অভিযানে বের হো নাই এরপরে বের হতে চাও তাহলে এর চেয়ে কঠিনটা আগের তার চেয়ে পরে তা আরো কঠিন অভিযানের জন্য তাকে তৈর্য করতে হবে পরীক্ষা হবে আগের তার মত নয় এর চেয়ে কঠিন একটা অভিযান করতে হবে সেই অভিযানে হবে এই প্রকৃতির লোক আছে পাওয়া যাবে যারা আসবে বিপদের সময় চলে যাবে আবার আসবে যদি আসে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই আগের বিপদের চেয়ে আরো বড় বিপদের দিকে তাদেরকে পাঠাতে হবে परीक्षा उत्ती मदा पाकारो आल्लार आगे मतलब पाला पीछने पड़े थे दुनिया उभय जैग लाछना अपमान कठुर शाइवा साहबारा जो बुझशन যে যুদ্ধ অভিযান ছাড়া তো ইমান দাবি করার কোনো সুযোগ নেই তখন আল্লাহ এই অক্ষম ব্যক্তিদেরকে সুযোগ দিয়ে দিলেন যারা অন্ধ যারা পঙ্গু আর যারা রোগাক্রান্ত তারা যদি এই অক্ষমতার কারণে যুদ্ধ অংশগ্রহণ না করে কোন নেই তারা অভিযুক্ত নয় এই যুদ্ধ থেকে তাদেরকে অব্যাহতি আল্লাহ প্রদান করেছেন যারা আল্লা দিনের বিজয়ের জন্য যুদ্ধ অভিযানগুলো যত কঠিন থেকে কঠিনতরই হোক সেই কোন অভিযানে পিছনে পড়ে থাকে না তারা কি করে ময়দানে তারা আনুগত্য করে ও আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশ মেনে নেয় আল্লাহ এবং আল্লাহ রাসুল যে আদেশ করেন সেই আদেশ তারা মেনে চলে পূর্ণ আনুগত্য করে আর আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশে তারা যুদ্ধ অভিযানসমূহে সমূহে অংশগ্রহণ করে এই সব লোকদের কথা আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে জরনা দ্বারা প্রবাহিত এরা হল প্রকৃত ইমানদার তারা ইমান আনল ইমান আনার পর তারা আল্লাহ যে আদেশই করেন এখানে তারা আর কোনো প্রশ্ন করে না আল্লাহ যে আদেশই করেন আল্লাহর পক্ষ থেকে যে আদেশই আসে সাথে সাথে তারা মেনে চলে রাসুল্লাহ সাল্লু আলহাম যে আদেশ করেন যেই পদ ডেকান সে আদেশ অনুযায়ী সেই পথে তারা পরিচালিত তারা পরিপূর্ণভাবে। অটল থাকে নির্দেশ পালনের জন্য তারা অটল থাকে রাসুল্লাহ সাল্লু আলাই যখনই যে অভিযানের জন্য নির্দেশ করেন সেই অভিযানেই তারা অংশগ্রহণ করে এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পূর্ণ আনুগত্য করে এখানে নিজের পক্ষ থেকে কোন বাহানা তেশ করে না উঁচু পেশ করে না কোনো ধরনের কারণ দর্শায় না তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের ক্ষেত্রে পরিপূর্ণভাবে তারা আন্তরিক এই সকল লোকদের কথা আল্লাহ বলছেন যে এই সকল লোকেরা যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের উপর অটল থাকবে এই অবস্থায় তারা মৃত্যুবরণ করবে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে থাকবে জর্ণা দ্বারা প্রবাহিত এই জান্নাতগুলো থাকবে মুমিনদের কাছে সম্পূর্ণ পরিচিত এখানে যেহেতু ক্রেতালের সাথে এখানে জান্নাতের কথা বলা হয়েছে পূর্বের আয়াতে ক্রেতালের আলোচনা করার পর এর অর্থই হলো যারা যুদ্ধে অংশগ্রহণ করে তারা বিজয়ী হওয়ার পরেও ওই লড়াইয়ের পথেই তারা অটল থাকে এ থেকে বিচ্ছুত হয় না এরপর তাদের মৃত্যু হয় এদের সকলের জন্য আল্লাহ জান্ন ব্যবস্থা করে রেখেছেন আর এর আগে আমি কথাগুলো বলেছিলাম আল্লাহ বলে দিয়েছেন এই জান্নাত এই মুমিনদের জন্য পূর্ব থেকে পরিচিত থাকবে। আল্লাহ তাদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন তার বাড়িটা কই কাউকে জিজ্ঞাসা করতে হবে না ওই বাড়িটা চিনবে আর রাফা আল্লাহা আল্লাহ বলছেন এটা তার পূর্ব থেকেই পরিচিত ছিল সেই দুনিয়ায় যেমন কোন ব্যক্তি তার বাড়িতে গা গাফালি পাক পাকালি বন বনানি গড় বাড়ি রাস্তাঘাট গা কিছু আছে সবকিছু তার পরিচিত হয়তো আমার বাড়ি জান্নাতেও। তার বাড়িটা এইভাবে রাস্তা সব কিছু তার পরিচিত মনে হয় যেন বাস করছে সব চিনে নতুন একটা কষ্ট অপরিচিত ওই জায়গার সাথে নিজেকে একটু খাঁদ খাওয়াতে একটু সময় লাগে কিন্তু জাননাতে এই কষ্টটা নাই যাওয়ার সাথে সাথে সব পরিচিত এর কারণটা হলো বিশেষ করে শহীদের বেলায় যারা শহাদত বরণ করেন তারা ময়দানে যুদ্ধে করে যখন তারা শাহাদত বরণ করেন তাদের যান কবচ করার আগেই আল্লাহ তাদেরকে জান্নাতের ঠিকানা দেখান ওই দেখতে পায়। দেখার কারণ এইখানে সে চিনে ফেলে জান্নাতের বাড়িটা এখন চিনে ফেলে কোথায় কোনদিকে গাছটা আছে বাড়ির সামনে পিছনে কোন দিকে রাস্তা এসব এখানে দেখে দুনিয়া থেকেই থাকতে সে দেখে চিনে ফেলছে তার বাড়ি আর ওইখানে গিয়ে দেখবে দুনিয়া চাকরি বাড়ি আমি দেখেছিলাম তার বাড়িটা সেখানে তার সঙ্গিনী যারা রয়েছে এর কারণ হলো তার দুনিয়া চাকরি তা কবজ করার আগে আল্লাহ তার সঙ্গিনী সেই জান্নাতি হুড়দেরকে পরিচয় করে দিতেন দুনিয়া চাকরি সে তাদেরকে চিনে ফেলবে এমনকি হাজি সেটাও আছে আল্লাহর বান্দা মুজাহিদ যখন ময়দানে জিহাদের অত থাকে তার জন্য নির্ধারিত আসমানে নির্ধারিত তাদেরই তারা দেখে। দেখে তার এই যুদ্ধের ময়দানে তার বিরস্থাপনা সে দেখে আনন্দ করে আর সে তখন খুব আগ্রহ করে যে আমার স্বামী হয়তো এখনই চলে আসবে আমার কাছে অর্থাৎ যুদ্ধের ময়দানে সে শাহাদত বরণ করবে আর শাহাদ বরণ করে আমার কাছে চলে আসবে অপেক্ষায় তাকে তখন যদি কেউ হয় দুলাবালি পরিষ্কার করে দেয় তখন সে এখানে কাছে থেকে তাদেরকে দেখেছে চিনেছে আর জাননাতে গিয়ে তাকেই পাবে ফলে তার পরিচিত না এইভাবে তার সাথে পরিচিত হয়ে যাবে সকলেই আর যে নহর নদী নালা পরিচালিত হবে সেটা তারা সেখানে যে থাকবে। যার প্রশস্তই হবে এক সময় সেখানে তার জন্য নির্ধারিত সেই বাহাত্তর জন সত্তর জন হুর আর দুনিয়ার জন স্ত্রী থাকবে কিন্তু বিশাল এলাকা প্রশস্তই যদি এক সময় হয় দৈর্ঘ্য করত এখন সেখানে আরেকজন আছে জানলে তো তার একটা কষ্ট হতো হতো মুখের কাছে চলে গেছে ওইটা জানবে না এই বিশাল রাজ্য এক অন্য সাথে দেখা সুযোগ খুব একটা নাই বিশাল নদী নালাগুলো প্রবাহিত বাগানে যখন থাকবে সে যখন আমার এই আমার গুলো নহরগুলো এখন আমি গড়ে চলে যাচ্ছি আমার গড়ের নিচ দিয়ে প্রবাহিত হোক তার নিচ থেকে আমি যাতে ভিতর থেকে যাতে দেখতে পাই তার নিচ দিয়ে প্রবাহিত হবে সেই নদী নালা তার ইচ্ছা দিন সে যেভাবে চাইবে সেভাবে প্রবাহিত হবে সেগুলো তার অনুগত হয়ে যাবে গাছের মধ্যে ফল মূল পেকে খাবো যখন ইচ্ছা করবে সাথে সাথে পাখিটা বোনা হয়ে তার সামনে এসে হাজির হয়ে যাবে এটাই বলা হয়েছে ওয়ালাকুম ফি হ্যা মাংসুকুম ফি হ্যা মা তার দারুনতে তোমাদের तुम्हारा जा, जा पा कि ना पार्टा अल्लाह रसुलर आनुगस् करते अस्वीकार कर आल्लासुले चलते अस्वीकार कर हुकुम के आल्लाम केल्लाम जेई मानव जीवन परचालनार्जन तरीका प्रदर्शन कर शिव कटुर पीड़ादायक शी एक मुमिन पक्षिदान अपरदी केल्ला कटूर पीड़ा दायक शस्ती आल्ला दुनिया मानुषे श्रेणी रेखे हमें बार बार ये कथा মনে রাখার জন্য যে আমরা কোন দলের অন্তর্ভুক্ত আমার অবস্থাটা কোথায় এক দল হল জান্নাতের অধিবাসী হবে এক দল একদল এক দল হলো আল্লাহর বান্দা এক দল শয়তানের বান্দা এক দল হল মুসলিম এক দল কাফের তৃতীয় কোনো দল নেই মানবজাতির মধ্যে মানবজাতি দুই বাঘে বিভক্ত এক দল আল্লাহর পক্ষের শক্তি আরেক দল শয়তানের পক্ষের শক্তি और शयान जेतु मानव जरूर प्रकाश्य शत्रु शो शयतान शक्ति आल्ला कंधुत सम्पर्क राखबे तरक्षा मोकबिला जोध हो दुनिया चिरकाल इतिहास बिल्ध सत्य मिथ्यार युद्ध दुनिया इतिहास जतद दुनिया सत्य थे मिथ्यारे संजात हो ही দুইয়ের সহ অবস্থান কখনো হবে না আর পরিণামটাও চার মধ্যে একটা হয়তো জান্নাতাম দুনিয়ায় যত মানুষ এসেছে বা আসবে সকল মানুষের নির্ধারিত নয় তো জাহান্নাম আমি কোন ঠিকানার অধিবাসী আমাকে এখন চিন্তা করতে হবে এজন্য জন্য প্রত্যেকে নিজে আত্মসমালোচনা করার নিজেকে নিজে পরিশুদ্ধ করার निश्चित कर विपरीत है बुझे शायतान गुल मानसर जीवन एकहूर्त एम नहीं आल्ला गुलान नये এমন অধিকার নেই জীবনের এতটুকু সময় আমি আল্লাহর গোলাম এত সময়ের জন্য আমি শয়তানের গুলাম এই কথা বলার অধিকার কারণেই শয়তানের গুলাম সে জীবনের পুরাটাই সে শয়ানের গুলাম শয়তানের গুলাম মাঝে মাঝে যদি আল্লাহর নাম উচ্চারণ করেও তথাপিও সে শয়তানেরই গুলাম মাঝে মাঝে উচ্চারণ করার জন্য নয় জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র ইলা হিসেবে মেনে নিলেই মাত্র একজন ব্যক্তি আল্লা বান্দা হতে পারে আল্লাহ আমাদের টফিক দান করুন বারবার দেখছিল কোন তোমাদের যদি কষ্ট হয় এখানে যদি তোমাদের অস্বস্তি লাগে তোমরা চুপে চুপে চলে যাবে তারপর চুপে চুপে চলে গেলো অন্যদের উপর ডিস্টারটা হলো না দেখতে পাবো ওরা তো কালকে তো আমি বললাম ওাল আইন ওজন খাতে রাখ দে मानुषर कोल्पनाई जो एक्स कल्पनाओ करते आदेश की प्रजोज्य क्योंकि से कथा हल शुदुम्र जाना এইগুলো দেখানো হবে তাদেরকে যখন তার মৃত্যু নিকটবর্তী আব্রাইল এসে হাজির এখন দুনিয়া তার কাছে আর না কিছু না ওই দেখা সেই দেখা নয় এটা কোন চোখ দেখে না এটা আল্লাহ যতটুকু ইচ্ছা কিছু দেখিয়েছেন শুধুমাত্র কিছু নিরদর্শন কিছু দেখিয়েছেন মানে আমরা এখন এই ফিনান্সিয়াল ডোমেইন থেকে শুরু করে মানে যে প্রধান থেকে বললে এরকম দেব আপনারা বলে বলবেন মানে যে একসাথে এরকম একটা কাঠামো আমির অনুমতি সাপেক্ষে ব্যালেন্স করবে আর পরে যদি কোনো অপ্রতুলতা বিচার করতে হয় সেটা এর অন্তর্ভুক্ত করা যাবে এখন সে কি এরকম বিষয় হবে যে কোন এর ধারণা এটা হলো যে অনুমতি নিয়ে যারা আর দ্বিতীয় নাম্বার হল যে কোন অভিযান পরিচালিত যে অভিযানের খবর সে জানি না জন্য সে অভিযুক্ত নয় এটা হলো বিশেষ বিশেষ অভিযানের জন্য বাছাই করা হয়েছে কে কে গ্রহণ করবে ওই অংশগ্রহণের জন্য যাদেরকে বাছাই করা হলো যদি অংশগ্রহণ না করে সেই ব্যক্তি এখানে অভিযুক্ত হবে ওই পর্যায়ে রাখবে আর যে না সে অভিযুক্ত নয় এটা তো আম অভিযান ছিল না তাদের দৃষ্টি নয় এই আঙ্গুলের কথা বলা হয়েছে আঙ্গুলের অংশ যদি পৃথিবীতে দেখাতো সূর্যের আলো নিষ্ক্রব হয়ে যেত এটা আল্লাহ জানেন তাদের নেমে আসাটা তো দুনিয়ার আর কেউ দেখে না সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া তো কেউ দেখে না সেই নেমে আসার প্রকৃতিটা কেমন সেটা আল্লাহ বাবা জানেন হ্যাঁ হ্যাঁ অনেক মহিলাদের একটা প্রোগ্রাম হচ্ছিল তো ওই সময় মহিলারা এই প্রশ্নটা করছিল আর তুমি সেই প্রশ্নটা পুরুষকে তুমি করলা মহিলারা এই প্রশ্নটা করছিল তো বিষয়টা হলো যে কার কি প্রয়োজন আল্লাহ মানুষ সৃষ্টি করেছে পুরুষ নারীকে আল্লাহ জানেন আল্লাহ নারীকে ওই প্রকৃতিদের নেই সেই অবস্থাটাই এমন পুরুষের মধ্যে রয়েছে বৈশিষ্ট্যটা কর্তৃত্ব করার আর নারীর মধ্যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে মেনে চলার যারা বিবাহিত তারা ভালো করে বুঝেন যে স্ত্রীরা স্বামীর আনুগত্য করে তারা তৃপ্তি পায় স্বামীকে কিভাবে করা যায়। এটা জন্য তার সাধনা যে স্বামীমে মনে করে প্রকৃত স্ত্রী যারা এদেরকে বলা হয়েছে এই জন্য নেই তা বৈশিষ্ট্য এটা যে এটা স্ত্রীদের মধ্যে বৈশিষ্ট্য এটা তার আনুগত্য করা আর পুরুষের বৈশিষ্ট্য হলো কর্তৃত্ব করা দুইজনের প্রকৃতি দুইটা আল্লা সৃষ্টি করেছেন তার অভিলাষ নাই তার ইচ্ছাই নাই বরং একজন পুরুষের স্ত্রী হওয়ার জন্য সে কামনা করে দুনিয়ায়ক নারীগণ তা একজন পুরুষের স্ত্রী হওয়ার সে কামনা করে এবং একজন পুরুষকে তার একান্তর পাচ্ছে না একটু আগে তো আমি এটা বললাম প্রত্যেকেই নিজে মনে করবে যে আমি তো আমার স্বামীর একমাত্র স্ত্রী বাকিদেরকে সে দেখবেই না হ্যাঁ একজন পুরুষে যেমন নারীর ক্ষেত্রে তেমন আর নারী তাই যা পাবে তাতে সে অতি উৎসাহী এবং সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকবে এটা? শেষ প্রশ্ন